الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين একটি ছোট সুরা নিশ্চয় মানুষ ক্ষতিতে রয়েছে ও আমির আর নেছে আর পরস্পরে একজন আরেকজনকে ভালো কাজের উপদেশ দিয়েছে আর পরস্পরে সবর ধৈর্য ধারণের উপদেশ উপদেশ দিয়েছে এই হচ্ছে তার অর্থ এবারে ব্যাখ্যা ওয়াল ওয়াল্লা হচ্ছে কাসমিয়া তাহলে আসরের আমরা কোসারণ আল্স বলতে মনে করি ওই যে আসরের সময় হয় একটা সময় আছে না দিনের তাই মনে করি আমরা আল্লাহ এজন্য এর একটা ব্যাখ্যা হচ্ছে কোসম আর আরেকটা ব্যাখ্যা সাধারণত প্রসিদ্ধারদের আসর জমানা যুগ কাল সময় তাহলে সময়ের কোসম সাধারণত আর আল আসর যদি বলা হয় আসরের তাহলে নির্ধারিত কসম তাহলে একটা আরেকটাকে বাদ দেওয়া যায় না জমানার কসম হতে পারে সাধারণত সময়ের কসম হতে পারে আর আল্লাহ আসরের সময় আরো কসম হতে পারে এবারের কথা হল আল্লাহ জমানার কসম কেন ফেলেন জমানার গুরুত্ব বেশি অন্যদিকে আসল রক্তের গুরুত্ব বেশি এজন্য জন্য রব যেসব বস্তুর কসুম খেয়েছেন করিমে ওগুলি এইসব বস্তুর গুরুত্ব বুঝাবার জন্য জমানা সময় আয়ু আমি আমার যে জমানা নিয়ে এসছি বা যে সময় নিয়ে এসছি গোটা জিন্দেগি আর সাধারণত জমানা হিসাবে জমানা এই যে জমানা এই যে যুগ এর গুরুত্ব রয়েছে আমার যে সময় যাচ্ছে ওই সময় আবার আসবে না ফিরে যৌবন চলে যাচ্ছে আবার ফিরে আসবে না যৌবন আগে ছিল বারো বছর বয়স পরে হলো তেরো পরে পনেরো পরে হয়ে গেছে বিশ হয়ে গেল পরে ২৫ হয়ে গেল পরে ত্রিশ হয়ে গেল পরে এরকম করে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ আবার এবারে চল্লিশ হয়ে গেছে দেখলেন সময়টা কিরকম যাচ্ছে কিন্তু আমরা তো মনে করি যত সময় যাচ্ছে তত বড় হচ্ছি দেখি যত সময় যাচ্ছে হচ্ছে। বড় কারণ আমার গোটা যে আয়ু রয়েছে তার সেই আয়ু থেকে কমছে কিন্তু বড় বলা হয় এই দিকে যা হিসাবে কিন্তু সামনের দিক দিয়ে হিসাব করলে হবে আমরো হবো কি আমরা ছোটো যত সময় বাড়ে তত দুনিয়ার লুব লালসা ধন কামায়ের প্রতি মহব্বত সৃষ্টি হয় বেশি সত্য না মিথ্যা বলেন তো আল্লাহ আমাদের হেফাজত কেউ যদি আসরের সালাত পরিত্যাগ করে তাহলে তার আমল নষ্ট হয়ে গেল অন্য রেবায়ত এসছে কেউ যদি আসরের সালাত। ছেড়ে দে তাহলে যেমন তার পরিবার পরিজন আত্মীয় ধ্বংস হয়ে গেছে তোমরা পাঁচ বৎসলাতের হেফাজত করো গুরুত্ব দিয়ে আদায় করো আর বিশেষ করে মধ্যবর্তী সলাতের এই মধ্যবর্তী সলাত বলতে কি আরেকটি কথা জমানা হচ্ছে সৃষ্টি রবীন্দন সৃষ্টির কসম খেয়েছেন আল্লাহ সূর্যের কসম খেয়েছেন দিনের কসম খেয়েছেন রাতের কসম খেয়েছেন والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والليل اذا يغشاها والنهار اذا تجلى وما خلق الذكر والانثى ربنا العالمين سৃষ্টি কসম খেয়েছেন وتين وزيتون وطور سينিন وهذا البلد জৈতুরের কসম সিনাই পাহাড়ের কসম সূর্যের কসম চন্দ্রের কোসম দিনের কসম রাতের কসম এগুলো সৃষ্টি কিনা আল্লাহ এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ যা চান তাই করেন আল্লাহর উপর তো কেউ বিধান জারি করার মতো নাই আছে নাকি আল্লাহ খেয়েছেন ওইটা আল্লাহর ইচ্ছাতে কিন্তু রবীন্দন নামে কোসম খাওয়া কে হারাম করে দিয়েছেন কেন সৈতির মিনিব হেবান সহ বিভিন্ন কিতাবে মুসদা মাহমদে তাহলে সে কুফুরি করলো কিংবা করলো অন্য ফরিদ যে আল্লাহ ছাড়া অন্যের কসম হলেও সে কি করলো কোনো লোহের কোসম চাই কুর্সির কসম কাই কাবার কোসম কাই মসজিদের কসম কসম অথবা আল্লাহর নবীর অথবা কোনো ভালো ব্যক্তির কোসম না কোন সৃষ্টির কসম হওয়া মানুষের জন্য ওকে ইজ্জত দেওয়ার উদ্দেশ্য যদি না হয় এমনিতেই এটা হবে ছোট শিল্প আর যদি ওর ইজতকে সামনে রেখে কসম খায় তাহলে এটা হবে বড় এর মাধ্যমে মানুষ দিন থেকে খারিজ হয়ে যাবে তাই আমি বলি শাসনতন্ত্রের কসম খাওয়া যায় বাংলাদেশের শাসনতন্ত্র ঠিক না কে তৈরি করেছে মানুষ তৈরি করেছে তাই না অতএব এই যে শাসনতন্ত্র এটাকে আল্লাহর কোন গুণ এটাকে আল্লাহ আল্লাহ ছাড়া যদি কোসম হয় না যায় না যায় অমুকের বাপের কসম পঞ্চায়েতের কোসম কোন জায়গায় আছে পঞ্চায়েতের দোহাই দেয় আগের সময় এরকম করতো মানুষ সমাজের সমাজের দোহাই পঞ্চায়েতের দোহাই গ্রামের পঞ্চায়েত বলে অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের হেফাজত করুন আস্লা জমানার কোসম বা আসর হে। সামনে যেটা বলবেন তার গুরুত্ব কি বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিতে আছে দ্বারা সমস্ত মানুষকে বোঝানো হয়েছে বাংলায় ব্যবহার হয় খেসারত আমাদের লক্ষণ খেসারত দিতে হবে তো ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এটা হচ্ছে বাংলায় তার ব্যবহার সঠিক না ঠিক তাহলে বাংলায় বা খেসার শব্দের ব্যবহার রয়েছে হয়তো সরাসরি এই অর্থে নয় কিন্তু তার ব্যবহার রয়েছে খাসারা খেসারত বলে বাংলায় অনেক শব্দ রয়েছে পুরে যে ইসলামী শাসন রয়েছিল বর্ষে তার জ্বলন্ত প্রমাণ এখনো পাওয়া যায় খুঁজে খুঁজে দেখবেন শত শত শব্দ রয়েছে আরবি কিন্তু আমরা রূপে কথা বলি শত শত আরো বেশি হবে আমি একটা সংখ্যা পেশ করলাম বললাম শুধু শত শত বললাম ইসান বাংলাদেশের মানুষ কি শব্দ না মানুষ শব্দ আরবি শব্দ বলিস মানুষ শব্দ আরবি এমন জাতি যে জাতি আরেকজনের সাথে মিলেমিশে চলতে চায় ভালোবাসা প্রিয় মানুষ তার নাম হচ্ছে মানুষ যদি আপনি বর্তমানে বাংলায় মানুষ বলছেন হ্যাঁ হিন্দিতে মানুষ বলছেন কিন্তু আসল শব্দ উন্স থেকে উন্স মানে কি মায়া মোহব্বত আরেকজনের সাথে মিলেমিশে চলা তাই দেখবেন দুনিয়ায় মানুষেরা সবাই একজন আরেকজনের সাথে তার সাথে যদি আপনি আদর করে কথা বলেন তাকে কদর করে কথা বলেন সে আপনার হয়ে যাবে আর আরেকটা আপনার বন্ধু কিন্তু আপনি তার সাথে কঠোরতা করেন সে আপনার শত্রু হয়ে যাবে সত্যনামিথ্যা যদি কোনো জিনিসে নম্রতা পাওয়া যায় তাহলে এই জিনিসটি সুসজ্জিত হয়ে যায় ভালো হয়ে যায় ওটা সুসজ্জিত থাকে না ওটা খারাপ হয়ে যায় ওর পরিবর্তন ঘটে যায় ওকে দূষী বস্তু করে হয়ে যায় তো মানুষ ইনসান নিশ্চয় মানুষ অবশ্য শব্দ নিঃসিয়ান্তিকে হতে পারে কিন্তু আসল হচ্ছে ইনস আলিম যদি জায়দ হয় আর যদি নিশ্চিয়ান্তিকে হয় তাহলে তার মানি হচ্ছে মানুষ ভুলে যায় তাই আমরা যত কাজ করি দেখছেন আজকে যত কাজ করলাম ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত সব আমাদের সমানা যে স্মরণ আছে কেউ বলতে হবে সবই জানি নাইম কেউ কি হিসাব করে বলতে হবে কিরকম নারী এই কাজটি ভুলে গেছে ঠিক না দেখুন ফজরপুর থেকে নিয়ে বা ফজল নবাজ নিয়ে অনেকে হয়তো এখানে এরকম থাকতে পারে যারা ফজর নমাজ ভুলে গেছে সম্ভব না অসম্ভব ফাজ ভুলে গেছে মানে ভুলে যাওয়া মানে কি আদায় না করা আল্লাহ আমাদের হেদায় না পড়ে আপনি আল্লাহর বলি কিরকম হবে হোক আমি আসি ব্যাখ্যায় আল্লাহ বলছেন কসম যুগের কসম সময়ের কসম আসরের সময়ের কসম নিশ্চই সমস্ত মানব ক্ষতিতে রয়েছে বললেন সবাই ক্ষতিতে এরপরে কিন্তু আলাদা করেছেন বলছেন তবে যারা ইমানেছেন আদেশ আর বাকি যারা ওরা সময় ব্যর্থ মনুরত ক্ষতিগ্রস্ত ওরা কামিয়াব না ওরা ব্যক্ত। তাই আমরা আসি ইলা আ মানুর হালকা ব্যাখ্যা মানে বিশ্বাসের সাথে সন্দেহ সন্দেহ মিশ্রিত হয় না পরিপূর্ণ বিশ্বাস থাকবে এটাকে বলা হয় কি ইমান আর এর সাথে সাথে যখন আপনি বললেন ইস করলেন মুখ দিয়ে বললেন না তাহলে আচ্ছা মনের বিশ্বাসের সাথে আমল شامل মনের বিশ্বাসের সাথে স্বীকারিও সামিল এই যে ইমান অবশ্যই ইমানের ভিত্তি যে ছয়টি এই ছয়টির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে ছয়টি বৃত্তি কি আল্লাহ ইমান আনা এই হচ্ছে কয়টি বৃত্তি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ইমানের বৃত্তি কয়টি কয়টি বললেন ঠিক না আচ্ছা ইসলামের বৃত্তি কয়েকটি আর ইমানের ভিত্তি ছয়টি ভালো করে বুঝবেন পার্থক্য একটি কোথায় প্রদিন জানায় যে যখনই আল্লাহ রসুন নাম আসবে হচ্ছে কৃপন যার সামনে আমার নাম নেয়া হলো কিন্তু সে আমার উপর সলাদ পাঠ করল না তাহলে সংক্ষিপ্ত সলাদ কি সল্লুল্লাহ আলিম তাই আমরা মুসলমান হয়েছি অনেকে আছে জানে না যদি তাকে বলা হয় শাহাদা কালিমা শাহাদ পরিচিত বাংলাদেশে তাই না অনেক মুসলমান বলতো এমনও লোক পেয়েছি ভারতের একটা লোক এই জায়গায় একবার পেয়েছি সে বলছে আমার বাপদাদা মুসলিম কিন্তু সে লা বলতে পারে না কোথায় মুসলমান শুধু টাকা আর পয়সার পিছনে আমরা পড়ে আছি ইমান যেন তাজা হয় কোন কাজ করলে ইমান বাড়বে সে চিন্তা আমরা করি না হয়তো মনে হচ্ছে এই টাকা পয়সা সব সময় আমার সাথে থাকবে আমি আর কখনো মরবো না যে মনে করে আমার মাল আমাকে কখনো মিস করবে না আমাকে আমার মাল অমর করে রাখবে আমি আর মরব না ইসলামের ভিত্তি পাঁচটি আপনি বলবেন এরকম কিরকম হয় ইমানের ভিত্তি ছয়টি কোথায় পেলেন প্রসিদ্ধ রিবায়ত আছে মুসলিমের এসে তিনটি প্রশ্ন করেছিলেন এর মধ্য থেকে একটি হল তুমি বলো তো ইমান কি আকবর ইমান ইমানকে বলো তিনি বলেছিলেন আন্তু মিন এই থাকবে তো সরাসরি জিব্রিল আলী ইসলাম মানুষ রূপে এসে আল্লাহ রসুন সাল ইসলাম প্রশ্ন করেছেন প্রথমে কিন্তু কেউ জানতো না পরে আল্লাহ রসুন সোল্ল ইসলাম বলেছেন প্রশ্ন করেছেন আল্লাহ রসুন ইসলামকে যারা এখানে বসা আছেন এদেরকে শিখাবার জন্য অতএব কি বোঝা গেল কোনো সময় প্রশ্ন করবে মানুষ যে জানে সেও প্রশ্ন করবে উদ্দেশ্য হত্যার হবে আলহামদুলিল্লাহ আমি তো জানি হয় আচ্ছা জিবরিল আলী ইসলাম এখানে এসে প্রশ্ন করেছেন আকবর নিয়ে আলিল ইমান আপনি বলে দিন তো ইমান ইমান কি ইমান সম্পর্কে আমাকে জানিয়ে দিন কিন্তু বলেননি আমি কিন্তু জিবরিল বলেছেন এই এটা হচ্ছে আদব প্রশ্ন করার আদব শিখতে হয় আপনি অতি কথা বলেন অতিরিক্ত কথা কেন বলবেন স্বাভাবিক ওনার যদি আহ এই নিয়ম আপনার থেকে কম হয় তবুও তার ইজ্জতকে সামনে রেখে আপনাকে কথা বলতে হবে এমন মাধুর সাথে কথা বলবেন যেন তার ইজ্জত না কমে ঠিক না অন্যদিকে আপনার ইজ্জত কমবে এত বড় কিছু না এমনি বসে হ্যাঁ কিন্তু লোকজন খুঁজে খুঁজে তার কাছে আসে আসে কিনা এরকম আছে কিনা আলহামদুলিল্লাহ আপনি যদি আহ আল্লাহর উদ্দেশ্যে নিজেকে ছুটো ভাবেন বিনয় নম্রতা অবলম্বন করেন রব আলমিন আপনার ইজ্জত বাড়িয়ে দেবে সুভার আচ্ছা এই হচ্ছে ইমানের বৃত্তি ছয়টি আর ইসলামের বৃত্তি শেখ ইব হাসিমিন রহমতুল্লাহ আলী বলছেন এই যে ইমান এই স্থানে মানুষেরা তিন পর্যায়ে যার ইমানে কোন সকা নেই ইতস্ততা নেই কিছু মানুষ মানুষ দেখবেন ইতস্তত ইতস্ত বুঝেন তো কি করবে কিনা আরে ইমানটা এই যে মুসলমান এই ধর্ম সঠিক না মাঝে মধ্যে দেখা যায় আপনি যেটা হক মনে করবেন এটাকে একদিকে হক মানতে হবে এই জন্য ইব্রাহিম আলী ইসালামকে হানিফ বলা হয় তাই না ভাই ইব্রাহিম কি হানিফ ছিলেন আদর্শ পুরুষ ছিলেন ছিলেন এই জায়গায় একদিকে ঝুকা শুধু ইসলামের দিকে শুধু ইসলাম মানতেন এরকম না যে কিছু ইসলাম মানি আর কিছু হিন্দু মানি কিছু ইসলাম মানব আর কিছু এরকম হলে মুসলমান হবে মানুষ কিছু ইসলাম মানব আর কিছু কবর পূজা করব কিছু ইসলাম মানবো কিছু অগ্নি পূজা করবো কিছু ইসলাম মানবো কিছু সৌধ পূজা করবো হবে মুসলমান তো তুমি কিরকম হানিস আপনারা যদি মুসলমান হয় তাহলে আমার কথা একটু আসার যাওয়া জন্য না হয় আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা ঝুকায় না একমত আপনারা আল্লাহ ছাড়া কোনো মানুষ কোনো মুসলমান কারো সামনে প্রণাম করে না কোন সৃষ্টির সামনে না যার সামনে মুসলমান মাথা যুগা তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে বলেন না আমি মুসলমান পাথরের সামনে গিয়ে নীরবতা পালন করলেন কবরের সামনে কথিত মাজারের সামনে গিয়ে এরকম আমি জানি কিছু মানুষ রয়েছে এরকম যারা কবরের সামনে গিয়ে কবরের মোরাকাবা করে মুরাকাবা বলতে কি বলে কবরের মাধ্যমে এদের সংখ্যা কম না বেশি সংখ্যা কিন্তু বেশি তোমরা সব জানো না তা অনেক বেশি হয়তো তোমরা এখানে এসছ আলহামদুলিল্লাহ এখানকার পরিবেশ ভালো সিরিক মুক্ত বাহ্যিক এই জন্য আমরা সবাই মুসলমান বলেন আলহামদুলিল্লাহ সবাই মুসলিম আল্লাহ কিরকম মুসলমান তাই আপনি বলবেন না আমি মুসলমান আমি ক্ষতিগ্রস্ত না যেহেতু আল্লাহ বলছেন ই না কিন্তু আপনার মধ্যে ইমান মনে নাই সব দিয়ে দিয়েছেন বাবার কাছে গির্জায় যায় ওরাও ঠিক আছে আছে কিনা কিছু মানুষ মুসলমান না কাফের ভালো করে বুঝেছি নি বলো এরা হানিফ হলো হানিফ কাকে বললাম যে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকে আছে সে হচ্ছে কি আচ্ছা যদি এরকম হতো তাহলে তো ইব্রাহিম আলী সালাম নমরুতের সাথে চুক্তি করতে পারতেন পারতেন না কিন্তু ইব্রাহিম চুক্তি করেছেন আমাদের নবী মোহাম্মদ ইসলাম চুক্তি করেছেন এরকম যারা করে কখনো মসজিদ কখনো মন্দির কখনো অমুক জায়গায় কখনো অমুক জায়গায় কখনো বাবার কখনো কবর ইসলামের নামে কলঙ্ক কলঙ্ক এরা মুসলমান হতে পারে না সাধারণ মানুষের সামনে ইসলামকে ওরা কলঙ্কিত করতে চায় ওরা দুশী সাব্যস্ত করতে চায় ইসলাম হবে একটা রব বলেছেন ওমাইয়্যাবতগি গায়রুল ইসলামি দীনা ফালান ইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইহুদিনা নাসা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাদি nafsi biyadihi আও nafsu muhammadin biyadihi la yasma'u bi ahadun min hadhihi al ummah yahudijun wala nasrani thumma yamut wala yu'min bil ladhi ursiltu bihi illa যার হাতে আমার যান রয়েছে আচ্ছা যার হাতে মোহাম্মদের জান আছে উনি কে আল্লাহ আমাদের সকলের জানকার موتها আল্লাহ لم হাতে في আল্লাহু আকবার আল্লাহু ইয়া তাওয়াফাল আনফুসিনা মউতাহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামহা ফায়ুমসিকু লতী যিনি মানুষের যান কবস করেন কোন সময় যখন তার মত আসে। আর যাদের মতের সময় আসে না ওদের জান কবজ করেন যখন তারা ঘুমায় আমরা যখন ঘুমিয়ে যাই তখন আল্লাহ আমাদের যান কবস করে হ্যাঁ আল্লাহ বুঝতে পারছেন তাই দেখা যায় কোন কোনো সময় এরকম হয় মানুষ ঘুমায় আর উঠে যার বাক্যে মৌত লিখে রেখেছি ওকে আমি ওখানে রেখে দেয় আর যার বাক্যে মৌত লিখিনি ওকে আবার ছেড়ে দিই সুবাহ আচ্ছা এরকম হয় কিনা মাঝে মধ্যে ঘুমায় আর উঠে না আচ্ছা আমরা আজকে ঘুমাবো কেউ বলতে পারবে আমি কাল একদম মরবা কেউ বলতে পারবে যদি হান্না আর কত নয় কালকে এই মধ সম্পর্কে আলোচনা হোক আপনারা সবাই আসার চেষ্টা করব বুঝতে পারছেন যারা যাদের কাজ নেই আসার চেষ্টা করুন উপকৃত হবেন কালকে শুধু মধ আলোচনা হবে মানুষের যান যার হাতে আমার যান তারা শুনল এত সত্ত্বেও সে আমার উপর ইমান আনেনি আর এই অবস্থায় মারা যায় তাহলে আসহাবিন তাহলে সে জানে না। আর যারা নাস্তিক বেদিন ওদের কথা তো আর বলতেই হয় না ওরা তো হবিশ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাস্তিকের সাথে আমাদের কোন সম্পর্ক আছে কাহিরের সাথে কোন সম্পর্ক আছে যারা বিভিন্ন ধর্মকে এক করে দিতে চায় বহুরূপী যখন মুসলমানদের কাছে যায় তখন মুসলমান হয় যখন ইহুদের কাছে যায় তখন ইহুদি হয় যখন নাসলানের কাছে যায় তখন নাসানা হয় যখন হিন্দুর কাছে যায় তখন হিন্দু হয় আমরা এদের সাথে না এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো ইনশাল্লাহ যদি এরকম হয় তাহলে আমরা মুসলমান আর নাই মুসলমান না বাইর আমার এসেছেন ইমান তাজা করার জন্য তাই আমরা ইমান তাজা করবো আল্লাহ আমি শুনে কিন্তু ও আল্লাহ আমার ইমান বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও অনেক মানুষ আজ জ্ঞান থেকে দূরে থাকার কারণে এর থেকে দূরে থাকার কারণে ইমান সম্পর্কে একদম ওয়াকে ফাল না ইসলাম সম্পর্কে আমাদের সকলের উচিত আমরা জ্ঞান যেন প্রচার করি বলেন ইনশা আল্লাহ এরম প্রচার করবেন আল্লাহ তুমি আমাদেরকে তো তাহলে এক প্রকার আর আরেকটা ইতস্ততবুধকারী তরাত হয়তো এটা হবে ঠিক হয়তো এটা ঠিক হবে না এরকম হবে মুসলমান তাহলে ইমান বিল্লা ভালো করে আল্লাহ আমাদেরকে এই সব হচ্ছে ইমানের ভিত্তি এগুলির উপর আমাদের সকলকে পরিপূর্ণরূপে ইমান আনতে হবে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও এরপরে এখানে সম্পূর্ণ ব্যাখ্যক্রণে এখানে শেষ হয়ে যে গুনের কথা উল্লেখ করেছেন বলেছেন তার মানে তার ইমান আর নেক আমল সম্পাদন করে যেমন সালাত আদায় করে জাকাত আদায় করে শ্যাম আদায় করে হজ আদায় করে মা বাবার সাথে সদ্ব্যবহার করে মা বাবার হক আদায় করে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখে ইত্যাদি সব নেক আমল কিনে এই যে আপনি নেক আমল করলেন এই নেক আমলের ক্ষেত্রে দুটি সত্য এক নম্বর ইবের জন্য দুনিয়া হারাতের কল্যাণ পাওয়ার জন্য কিন্তু আসল উদ্দেশ্য কে বলেন কে আল্লাহ খালি শ্রীবাজিল্লা এবার যদি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেন আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাল্লাহ দুনিয়াতে দিবে আহরত দিবে যদি আপনি সলা মতো আদায় করেন আল্লাহকে ডাকেন অবশ্যই আল্লাহ রে নিজে কিন্তু আপনার যদি সলাদ তো এরকম হয় তাহলে হবে কি রকম সলাতে সময় আসলো মন চাইল পড়লেন মন চাইল না পড়লেন না যখন কাজের চাপ বেশি বললেন না না লাগবে না কিরকম মুসলমান আপনি বলেন তো আচ্ছা সলাৎ আগে হবে না কাজ আগে হবে মমতাজ সলা কাজ হবে আর আসল কাজ পরে বলেছেন সালাত সম্পাদিত হয়ে যায় আল্লা আল্লাহর মতো মানুষের দুর্বলতা আছে তাদের পদও করে দিয়েছেন তাই আপনি দিন নিয়ে দুনিয়া ছাড়তে পারবেন না দুনিয়া থাকবে কিন্তু কার তরিক দ্বিতীয় নম্বর যেকোনো কাজ করেন নবী করিম সোহা তরিক ব্যবসা বাণিজ্য নবীর তরীক না বললেন যাই হয় কোন অসুবিধা নেই যেমন একটা জিনিস একটা হালকা একটা জিনিস আপনি একটা ঘড়ি বিক্রি করবেন ঘড়ি ঘড়িতে কিছু দু আপনি মানে ক্রেতার সামনে পেশ করবেন বলেন এই তো নতুন হাটের মাল এটা কি আপনি আসলে দুই হাজার খাবার ছিল আল্লাহ রসুন ইসলাম থলের ভিতরে হাত ঢুকালেন দেখলেন থলের নিচের অংশে ভিজা ভিজা আর উপর কি উনি বললেন হে আল্লাহ রসুল সাল ইসলাম বৃষ্টির পানি লেগে গেছে কি লেগেছে আল্লাহ রসুল বললেন আফালা হুফা ভেজা অংশ নিচে কেন রাখলে ভেজা অংশ কথা বলছেন ভেজা অংশে যে কেউ আমাদের সাথে দুঃখ ব্যবহার করবে এরকম প্রতারণার প্রতারণার মামেলা করবে আমাদের অন্তর্ভুক্ত না আমার দলের আর আরেকটি শর্ত কি করিম সাল্লামের তরিকা মোতাবেক চলা এরপরে যেগুন হক হক কাজের উপদেশ এই উপদেশের মাত্রা কমে গেছে আমি অনেক সময় করি না হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করুক অন্যদিকে হয়তো আমরা চাই করতে পারি না বিভিন্ন পুজোহাতে থাকতে পারে অনেকে আছে করে কিন্তু সবসময় করতে পারবে না এটাও তো হয় আর বেশিরভাগ মুসলমান না ও জানে আর তার আল্লাহ জানে আমি জানি আমার আল্লাহ জানে এরকম হলে হবে নাকি বলেন তো আপনি শুধু আমি শুধু মসজিদে যাই চলো এরকম হলে হবে না আল্লাহ রসুন শুধু সলাদ পড়েছেন না সলাধ পড়ার নির্দেশ দিয়েছেন বলেন তো আচ্ছা আল্লাহ রবীন্দন আমাদেরকে সলাত পড়ার তাই না আপনি আপনার পরিবারের লোকজনকে সলাতের নির্দেশ দিন আর এর উপর আপনি প্রতিষ্ঠিত থাকুন আপনি নিজে প্রতিষ্ঠিত থাকুন এরকম না আরেকজনকে বলুন ভাই সলাৎ পড়েন সলাত পড়েন সলাত পড়ুন সলা পড়ুন আর নিজে না। এরকম হলে হবে নাকি আপনি দায়ী দিনের দায়ী আপনি বললেন জামাতের সাথে সলাত আদায় করবেন জমাতের গুরুত্ব বেশি জামাতের সাথে করা সব ঠিকই আছে কিন্তু আপনি জমাতের গুরুত্ব দিন না যদি জমাত পাই পেলাম নাই। আপনার দায়ীটা কিরকম হলেন আস্তা হফির এরকম লোক আছে কিনা বলে নমাজ পড় কিন্তু সে নিজে পড়ে না আচ্ছা কেউ যদি ৪০ দিন পর্যন্ত জামাতের সাথে প্রথম তকবির করে সলাতে আলমিন তার জন্য দুটি মুক্তিনামা লেখেন একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি আরেকটি হলো মুনাফিকি থেকে মুক্তি আচ্ছা আপনিও যদি কাউকে এরকম দেখেন তাহলে ওকে নিয়মতান্ত্রিক আপনি উপদেশ দিবেন একটু করব আচ্ছা বাংলা শব্দ না আরবি শব্দ কিন্তু আমরা আমি যেমনই করি বাংলায় ধৈর্য ধারণ থেকে সবরের কথাই মনে হয় বেশি প্রচলিত আরবি একটু আচ্ছা আমরা বাংলায় ওসিয়ত নামা লিখি কিনা কয়টা শব্দ আপনি দেবেন হাকি ওসিয়া লিখে যায় বলে অমুক মারা গেছেন তিনি ওসই নামা লিখে গেছেন আরবি শব্দ আর নামা হচ্ছে ওই যারা ওই রকম করে ওদের মূলটেই নাই বাংলা না সব অন্য দিশ এরকম ঢুকেছে আল্লাহ হেফাজত করুন তাই বাংলার মাটি মুসলমানদের মাটি এটা কেউ অস্বীকার করতে পারবে না বলো ইনশাল এই মাটিতে ইসলামের পতাকা আজ না হয় কাল না হয় একদিন উদ্দিন হবেই হবে মানুষের শিরাই শিরাই ইসলাম মজুদ ও যে নাস্তিক হচ্ছে পয়সার কারণে ও নাস্তিক হচ্ছে হয়তো হায়া মনে খুব প্রবৃত্তির তার কিন্তু সেও বুঝে আসলে ইসলাম ঠিক যদি আমরা এরকম করি তাহলে জ্বলে উঠবে আর যদি না করি উপদেশ না দিই তাহলে হবে অতএবা সৌবিল দেব আর সবরের উপদেশ দেব এবারে সবর কি ধৈর্য ধারণ কিসের জন্য সবর এই যে সবর এই সবর হচ্ছে তিন প্রকার আল্লাহ নির্দেশ পালনে সবর আল্লাহ নির্দেশ পালনে সবর আপনি সদাগ আদায় করতে পারবেন না যদি সবর না থাকে ঠিক না শহর লাগবে আর আরেকটা হচ্ছে সবর আল্লাহর নাফর থেকে বাঁচার জন্য সবর হারাম কাজ থেকে বাঁচার জন্য সবর যদি আপনার মধ্যে সবর না থাকে তাহলে আপনি হারাম কাজ থেকে বাঁচতে পারবেন না আপনি সেন্টারে জানলেন গলত ছবি বা ইত্যাদি যেগুলো হ্যাঁ গান বাদ্যযন্ত্র বাজানো যাইজ না ঠিক না জানলেন হ্যাঁ বললো আর করব না আর করব না এখানে মন আল্লাহ কি হয়েছে বলছে আর করব না কোন মানুষ জানে না যে উলঙ্গি ছবি দেখা যায় না বলেন তো না। বাদ্যযন্ত্র বাজানো আর এরকম ডিং ডিং ডিং নাচ গান ওগুলো যাইজ না কোন মুসলমান জানে না ওই বন্ধ বন্ড যদি হয়তো কবর পূজারি ওটা হতে পারে আর সাধারণত মুসলমানরা এগুলো জানে জানে কিনা ভাই আচ্ছা আপনি এখানে আসলেন করবো না ঠিক না তবা করিলেন একদম মন পাক হয়ে গেছে এখানে আসার পরে বলুন তো হয় সুবাহ আল্লাহ ফত আচ্ছা মসজিদে আমি নোমাল পড়ি আমরা সবাই নোবাল পড়ি আল্লাহ যখন গেলাম সেদিকে বলি আলা। বলেন কিনা সুরত পাঠ করেন আলহামদুল্লাহি র আমরা পড়ি ঠিক না একটা কোরআন যখন কোরআন পড়ি আল্লাহ একবার বলি সব সময় মন কিন্তু না করলাম শৈতানও না কাছে এরকম হয় মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ এবারে বলে ও আল্লাহ আর জীবনে নাফরমানি করব না অনেক নাফরমানি করেছি মলা যত নাফরমানি করলাম যত তোমার বাধ্যতা করেছি যত পাপ কাজ করেছি যত গুণা করলাম তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও বলেন কি না ভাই তখন কিন্তু মন ফ্রেশ হয়ে যায় বলে আর করবো না আর করবো না যখন যা হয় এখন আর সবর করতে পারে না ওই শৈতান এসে গেছে শৈতান দুঃখে দিয়ে দে ওই আরেকটা আরে যদি আপনি সবর করতে পারেন তাহলে এটা হচ্ছে প্রথম বলেন মজবুত সবর জন্য আল্লাহ আর আরেকটা সবর হলো যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ এসে যায় হঠাৎ করে বিপদ এসেছে এই সময় মারেনি এমনি হঠাৎ করে কি হয়ে গেল ওটা ফেটেল নাকি ফেটেল মারতে সময় হঠাৎ করে ঘুরে গেছে আর পড়ে গেছে পা ভেঙে গেছে এরকম হয়ে না। আচ্ছা বা বলে বেশ কিছু হয়নি পাশা মস্কি গেছে না মচকে গেছে ও বলছে ওটা তেমন ব্যাপার না বা দিন লাগবে অথবা বেন্ডেজেজ প্রয়োজন নেই আপনি এই জায়গায় যদি হসপিটালে যান ও এমনি দিয়ে দিব একটা ব্যান্ডেজ বলে হ্যাঁ খালি ঠিক না ওরে অল্লা মুশকিল रही सब गुलाटे गुलाटे তুমি ধর্য ধারণ করলাম সবর করলাম এতে আমি সন্তুষ্ট আছি মহল্লা আল্লাহকে বললেন ঠিক না যে অবস্থায় ওই অবস্থায় আমি সন্তুষ্ট থাকব বলুন ইনশাল এবারে মিস হয়ে গেছে এই মাসে পাঁচ রিয়াল। দেখো আমি আমার বান্দাকে বিপদে পতিত করেছি কিন্তু সে আমার রহমত থেকে নির সেব ফকির মুহূর্তের বৃষ্টি হয়ে যায় হাজার হাজার প্রতি হাজার প্রতি লাখপতি লাখপতি কোটিপতি আবার কত কুটিবুদিকে আমরা দেখলাম গরিব আর পথের বিকারী দেখেনা করবকিছুর আল্লাহরই কাছে গাইবের চাপি কাটি আর কার কাছে না কেউ জানেন গাইবের খবর তাই আল্লাহ আমাদের হেফাজত সবর করব বিপদ আছে আপনাকে সবর করতে হবে যেমন আল্লাহ রসুন বলেছেন যদি কারো সন্তান মারা যায় বুঝছ কারো প্রিয়তম ব্যক্তি মারা গেল কারো সন্তান আমার বান্দার এই প্রিয়তম ব্যক্তিকে আমি নিয়ে এসেছি যখন নিয়ে তখন আমার বন্দা কি বলেছিল বলেন তখন বলেন ইস্তার যাওয়ি দেখা অরবছে ইননা আলিল্লা বলেছে আর আলহামদুলিল্লাহ বলেছে কি বলেছে করেছে বলে আলহামদুলিল্লাহ কারণ এই যে সন্তান আমি পেয়েছিলা এই সন্তান তো আমার না এর মালিক কে আল্লাহ আমাকে দিয়েছে আবার নিয়ে গেছে এজন্য আমি আল্লাহর প্রতিও সন্তুষ্ট না আমি তার প্রতি সন্তুষ্ট ওই সময় অরবুল আলমিন তাহলে আমরা সবর করব অন্য কে সবর করার জন্য বলবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো তোমাদের মা বাবাদেরকে মাফ করো সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ আমাদের সকলকে খালিসার বানাও হাঁটি ইমানদার বানিয়ে দাও আল্লাহ যারা বুঝতে পারছে না যারা বুঝছে না হক আল্লাহ তাদেরকে হক বুঝার তৌফিক দাও দুনিয়ার মুসলমানদেরকে এক করো করো আল্লাহদের নির্মূল করো মজলুমদের উদ্ধার করো আল্লাহ তুমি আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করো আমাদের মধ্যে থেকে আমাদের মধ্যে যেসব সিরিক বিদাত রয়েছে তোমার নাফরমানি রয়েছে আল্লাহ ওগুলো আমরা যেন ছাড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো হাসানা وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا